জুহুরি রহমতুল্লাহি হতে বর্ণিত তিনি বলেন আমি দামেশকে আনাস ইবনে মালিক রয়াদ তালা আনহু এর নিকট উপস্থিত হলাম তিনি তখন কাঁদছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে তিনি বললেন আল্লাহর রসুল সাল্লা সাল্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই কিন্তু সালাদকেও নষ্ট করে দেওয়া হয়েছে বাকর রহমতুল আলাহী বলেন আমার নিকট মোহাম্মদ ইবনে বাকর বুলিসানি রহমতুল আলাহী এবং উসমান ইবনে আবুর আওয়াদ রহমতুল্লা আলাহী অনুরূপ বর্ণনা করেছেন